শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ মার্চ মাস দ্বিতীয় দর্শন বেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছো আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্যবদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ তোমার বাড়ি কোথায় মাস্টার আজ্ঞা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বড়ানগরের বরদিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ও ঈশানের বাড়ি হ্যাগা কেসব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন কৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলুম শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কবো তাই ডাবচিনি মেনেছিলুম হ্যাঁ হগা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুকসাহেবও ছিল মাস্টার আজ্ঞা এইরকম শুনেছিলাম বটে কিন্তু আমি তাঁর লেকচার শুনি নাই আমি তার বিশেষ বিষয় জানি না শ্রীরামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কয়দিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মাগ ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলে ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোকে এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাঘ ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায়